দেবায় শ্রীমদ্ ভাগবতাল শ্রী শ্রীমদি ভক্তি বেদান্ত শঙ্ক উপাদুবাদ এইভাবে যিনি বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে মেশ ভগবান বাসুদেবের দিব্য প্রেম মহীবাই যুক্ত হইয়াছিলেন সম্বন্ধে ঈশ্বরের কথা আছে দেবভূতির মাথা দেবভূতের মাথা খারদি এই অধ্যায়ের নাম আছে খারদমা মনির বৈরাগ্য দেবভূতির তো কাদাম মুনির হচ্ছেন কপিল তো এই শ্লোক কার সম্বন্ধে আছে কাম এই বা ব্যক্তি নিয়ে কালদাম মুনি বৌদ্ধজীবন থেকে মুক্ত হয়ে বাসুদেবের দিব্য প্রেময়ী শৈবই যুক্ত বুঝতে পারেন যে জীব আত্মরূপে দাসরূপে তিনি পরমেশ্বর ভগবান বাসুদেব নিত্য দাস আত্ম উপলব্ধির এই নয় যে যেহেতু পরমাত্মা এবং জীবাত্মা উভয়ে আত্মা তারা কিন্তু পরমাত্মা কখনোই বদ্ধ হন না বদ্ধ জীবাত্মা যখন বুঝতে পারেন যে তিনি পরমাত্ম অধীন। তা বা যতক্ষণ জীব নিজেকে হচ্ছে মায়ার অন্তিম জাল মায়া সর্বদাই করে। হলে বুঝতে হবে যে সেই মায়ার অন্তিম জলে আটকে রয়েছে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিজেকে ভগবানের নিত্য দাস বলে কেটে হয় খারাপ বলি কেউ যদি জ্বরের সঙ্গে সম্পর্কিত থেকে कदूषित भक्ति भक्ति सम्पादन फल प्रकृत पके मुक्त हो एक शब्द सर्वज्ञ उल्लेख সকলের হৃদয়ে যেতে পারে কিন্তু পরমার্থ রূপে পরমেশ্বর ভগবান যেহেতু আমার মধ্যে বিরাজ করছেন তাই তিনি সব কিছু জানেন তিনি আমার মানুষের কখনো মনে করা উচিত নয় যে হেতু সেই জীবনের কার্যকলাপের কথা কি রকম হবে তা বিচার করবেন সাক্ষী স্বরূপ পারমাত্মা জ্ঞান জ্ঞান সলা চুমিগু নাম মনমপি শক্তিপুত্রি রাধা রাধিকা মাধবা প্রসিতা শ্রীগু শ্রীতলাম বৈষ্ণব সহগণারধুনাথন্দি সজীব সাবধুত্রেত শ্রীরাধা পাগণলি শ্রীশাখান বাসুদেব ভগবতি বাসুদেব দুই শব্দ আছে বসুদেব এবং বাসুদেব বসুদেব হচ্ছেন বাসুদেব মাথা নেই সৎখণ্ডা রামায়ণ ফলে আমার এক মাত্র প্রশ্ন আছে সীতা কার বাবা আছে বসুদেব এবং বাসুদেব বাসুদেব মানে বসুদেব পুত্র বাবার কি নাম বিনয় চেতাদাস আগে তার নাম কি চল বাদাল খান্তি পুত্র এবং বাসুদেব বসুদেবের পুত্র তোর বাদ পুত্র তোর ভগবান হচ্ছেন কি ভগবান বসুদেবের পুত্র খেয়ে আছে ভগবান এখানে ব্যাস দেব বাসুদেব নাস দেব দেখছেন মনে যেহেতু বাসুদেব হচ্ছেন বসুদেবের পুত্র সেই জন্য আমাদের ভুল করা উচিত নয় যে এইভাবে মনে করে যে বাসুদেব হচ্ছেন এক সাধারণ মানুষ তো বসুদেবের পুত্র হলেও তিনি হচ্ছেন ভগবান তো কৃষ্ণ অনেক খ্রিস্ট আছে অনেক খ্রিস্ট আছে বাংলাদেশে ক্ষত লোকজনের নাম আছে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ মধুসূদন মোরারি বাসুদেব আজকাল আমি জানি না বাংলাদেশে ভারতে এখন নতুন ফ্যাশন আছে ও ভগবানের নাম নেন অনরকম দীপক সেটাও ভগবানের নাম কিন্তু গোবিন্দ সেই রকম নাম দীপক উদ্য প্রদীপ দিলীপ দিলীপ সেটা সেই নাম আছে ভাগবতের বাংলাদেশে বাংলাদেশেই এখন পর্যন্ত এইরকম নাম রক্ষা হয় কৃষ্ণ গোবিন্দা গোপাল মধুসূদন গৌরঙ্গাঙ্গা অনেকে গৌরাঙ্গা গৌরঙ্গা এবং কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে তো অনেক কৃষ্ণ আছে ভারতে প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন মনমোহন সিং মনমোহন মানে তার নাম ছিল নারসিংহ সেই রকম অনেক কৃষ্ণ আছে কিন্তু আদি কৃষ্ণ হচ্ছেন যশোদনন্দনা নন্দনন্দনা বাসুদেবানন্দনা ভগবান একজন একজনের নাম আছে কৃষ্ণ এবং ভাগবতের পরে যে কৃষ্ণের ভক্তি কৃষ্ণ ভক্তি করা সকল জীবের কাতব্য তো সম্ভবত সে মনে করবি তো সকালের কথা বা আমাকে ভক্তি দিতে আমার নাম আছে কৃষ্ণ আমার মা বাবা আমাকে আমাকে ভক্তি করতে হবে কিন্তু বাসুদেবের ভাগতী সেই বাসুদেব সেই বাসুদেব কম বাসুদেব বসুদেব এবং দেব কে নন্দন যে ব্রহ্মা রবীন্দ্র রুদ্রা মারুতা স্তন্থী যে ব্যায় সে সকল দেবগণ তা করেন সেই বাসুদেব সেই বাসুদেবের ভক্তি কর সকল জিতদের কথা কেন কারণ ভগবান তো ভগবান মনে করে কি ভগবান মানে ঐশ্বর্য স সমগ্রস্তিব্য গুণ সম্পন্ন তিনি যিনি হচ্ছেন ভগবান যার মধ্যে ছয় প্রধান আছে ঐশ্বর্য ঐশ্বর্য কীর্তি সুন্দর সৌন্দর্য জ্ঞান এবং বৈরাজ্ঞ এইখানে বিশেষ করে এই শ্লোকে ওই মধ্যে একটা নির্ধারিত আছে যে ভগবান হচ্ছেন সর্বক্বে সব মানে তিনি সব জানেন এবং বিশেষ করে এই জড় জগতে সব কিছু জানেন কারণ তিনি হচ্ছেন সর্বান আছেন ভগবান এবং সকল অনুর মধ্যে পরমাণুর মধ্যে বিরাজমান হচ্ছেন ভগবান সবকিছু জানেন সর্বজ্ঞে প্রত্যী সকালে অন্তরে বিরাজমান ফারমা প্রত্যক আসব কিছু দেখেন ভিতর থেকে এবং বাইরে থেকে যিনি মহান রূপে সব কিছু দেখেন তিনি আহ অনর অনরণিয়ান মাহাতো মাহে তিনি ওই সবচেয়ে ছোট জিনিস থেকে ছোট এবং সবচেয়ে বড় জিনিস থেকে বড় তো ভিতর থেকেই সবকিছু দেখেন পরমাত্ম বাইরে থেকে সব কিছু দেখেন মহাবিষ্ণুরূপে গর্ভধাকশায় বিষ্ণুরূপে বিশ্বরূপ রূপে তো সেই ভগবানের ভক্তি করা ফল হচ্ছে যে আমরা কি ভক্তি মনে ভগবান আছে আমরা আছি এবং আমরা যেমন ওই খালকে ওই শ্লোক আমরা পড়েছা মানসা ইন্দ্রিয়ায় কেবল কম করবশুদ্ধ ভক্তি ভক্তি শব্দের প্রচে আমি ভক্ত রায় মনে শরীর মনসা মন বাক্য কেন মনসা বাক্য ইন্দ্রিয় এই সকল গুলো ভগবানের সেই বাহিনী নিযুক্ত করে এইভাবে আত্মশুদ্ধি হয় তো ভক্তি মনে ভগবান আছে ভক্ত আছে ভগবান হচ্ছেন প্রভু ভক্ত হচ্ছে দাস এবং ভক্তি হচ্ছে শুধুমাত্র এই কথা স্বীকার করে যে আমি ভগবানের দাস বাস আমরা অনেক শ্রীমদ ভাগবত কত খন্ড হয় বাংলায় এই সার অংশ এই তো বড় বই আছে শ্রীমদ্ ভাগবত হাজার শ্লোক আছে এই দু একটি শব্দের মধ্যে এই এই সকল ভগবতের বিষয় আমরা বলতে পারি যে ভগবান হচ্ছেন সকলে নাচ জীব হচ্ছে ভগবানের অধীন এবং ভক্তি হচ্ছে ওই জীবের শিকার করে যে আমি কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তা ওর দুঃখ অনেকেই সাধুদের কাছে তাদের দুঃখে কাহিনী বলে আমার মাথায় খুব ব্যথা আছে আমার স্ত্রী অপ্রিয় বাক্য বলে আমার পকেটে যথেষ্ট থাকা নাই আমি খুব চিন্তিত আছি অনেকে তাদের দুঃখে কাহিনী আমাদের বলে। তো এই সকল দুঃখ সমাদম কি সমাদম হচ্ছে জীব খ্রিস্ট দাস এই বিশ্বাস করলে তা অর্ধ আমরা যদি এই সমস্যার সমাধান করি তাহলে এই সমাধানের সাথেই নতুন সমস্যা সৃষ্টি হয় একটা নাই দশটা বারোটা সহস্র মায়ার জাল আছে জাল আছে অনেকই মায়ার জাল অনেক উত্তম প্রৌতম এইদিকে ওইদিকেই সব দিকে অনেক রকম জটিল সমস্যা থাকে এই জড় জগ এবং মায়া হচ্ছে এইভাবে মনে কর যে আমার এই আমার এইরকম স্থিতি আছে সেটা একটু পরিবর্তন করায় আমার সব কিছু ভালো হবে এই হচ্ছে মায়া প্রথম মায়া হচ্ছে যে প্রথম ভোগ হচ্ছে এইভাবে মনে কর যে আমি নিজে এই কিছুই পরিবর্তন করতে পারি সেটি কি রকম অহংকার বিমূর্থাহ আমি সব কিছু করি আমার জন্ম ভক্তি কর কোনো দর্ঘ আমার নিজের হাতে যথেষ্ট বল আছে এই হচ্ছে মায়া প্রথম মায়া হচ্ছে এইভাবে মনে করে যে আমি নিজেই সব কিছু করতে পারি এবং এই মায়া দ্বিতীয়স্ত হচ্ছে এইভাবে মনে করে যে স্থিতি পরিবর্তিত হলে আর কোন সমস্যা থাকবে না এই কারণে আমার সমস্যা আছে সমস্যা কি আমার মাসে আরো দশ হাজার পেতাম তো আমার আর কোন সমস্যা হতো তো আর দশ হাজার টাকা লাভ করলে প্রতি মাস তারপর মনে করবে আসলে আরো দশ হাজার এবং এইভাবে এই কামনা অশেষ হয়ে যায় আরো দশ আরো দশ আরো এই কারণে আমার আই প্রতি মাস কোটি কৌটি আছে সকালের অথ এই কৌটি এই আছে খালি এই কৌটি টাকা যথেষ্ট নাই মনে হয় এই কিছুদিন পরে সকালে এই কঠি ঢাকা লাগবে এই এই কিলো চাও কেনার জন্য এইভাবে সকালে সকাল জিনিসের দাম বাড়ছে না আগে ছিল আমি যখন সার প্রথমে দেশে গেলাম তো এই ঢাকার থেকে খং ছিল সেই সময় কিলো কেউ বলেনি শের এই শের এখানে শের বলে না ষোলো ছঠক ছিল তো মায়া বহু রুটি মায়া থেকে কিভাবে মুক্ত হয়ে যায় কারদ মনের আদাশ অনুসারে ভক্তি বিনোদ বলেন যখন দেয় শ্রী খ্রিস্টটা সেই বিশ্বাস করলে তা ওর দুঃখ নাই এই হচ্ছে সমাদান ভগবানের ভক্তি করা কিন্তু সেই ভগবানকে সে তো বুঝত সবাই বলে আমি ভগবানের ভক্তি করে সবাই বলে না সবাই করে সবাই করে কিছু বাংলাদেশে মনে হয় তো প্রায় সবই হিন্দু তো প্রতিদিন বেলা সাত বাজে আট বাজে এত আধুনিক রীতি না খুব দেরি উঠে না সকালে উঠে স্নান করে স্নান করে সবাই স্নান করে কম্পকে হাত জে ভগবান আমাকে আশিস দো সেই দেরকম প্রার্থনা করে না কিছু পূজা করে কম্পকে কিছু ধূপ কাটি আর্পণ করে খুব সুন্দর মুখ অনেকেই এই প্রজন্ম বিশেষ করে মহিলারা কিছু আরতি পূজা করে এবং মুসলমানেরা সবাই তো ভাঞ্জপা নামাজ পড়ে না কিন্তু আল্লাহকেই বিশ্বাস করে নামাজ না করেও তো আল্লাহকে বিশ্বাস করে এবং এই দিকে বুদ্ধিষ্ট আছে না চট্টগ্রামে বুদ্ধিষ্ট বিশ্বাস হয় না কিন্তু তারা কিছু পূজা আরতি করে না আস বৌদ্ধ ধর্মে ভগবানের বিশ্বাস হয় না কিন্তু তারা বুদ্ধ দেবকে ভগবান যেমন মানে এবং খ্রিস্টান তো সকালে এই ভক্তি করে কেউ বলে ভক্তি অনেরা বলে কি আমি জানি না ইসলামে কি বলে এই বাদন প্রার্থনা এই এই সকলে ভক্তি করে কিন্তু সকালে এই কি ফল করে না কেন কারণ শ্রীনাথ ভাগ আছে ভক্তি এই শব্দে প্রকৃত আর তা বিশ্লেষণ আছে কি রকম ভক্তি করা হয় যাতে আমরা সকল ভৌতিক সুপ্রসি কি রকম ভক্তি করা হয় যাতে আমরা বববন্ধন থেকে মুক্ত হবে যাতে আমাদের সর্বসিদ্ধি হবে আমাদের ভক্তি পুরা হবে অপ্রাঘাতি মনে আমরা ভগবানের সেবা করি কি শুধুমাত্র ভগবানের প্রীতির জন্য সকালে থেকে আমরা যদি জিজ্ঞেস করি করেন কেন তো আমাদের রক্ষা করবেন ভগবান আমাদের মঙ্গল করবেন আমরা যদি নিজের সাথের জন্য ভক্তি করে তাহলে সেটা প্রকৃত না পূর্ণ ভক্তি হয় না আসল ভক্তি হচ্ছে অহৈতুকি মানে ভৌতিক স্বার্থে অবিলাস কিছুই থাকলে সেই ভক্তি পূর্ণ ভক্তি শুদ্ধ ভক্তি হয় না তো হয়েছে কি অপ্রতিহীহতা মনে যা কিছু হয় ও ভক্ত যদি ভগবানকে ভক্তি কে না সেটা অপ্রতিহতা তো ভৌতিক ধর্ম ফতে বিঘ্নেশ গণেশ গণেশের পূজা করা হয় থাকবেন। কিন্তু শুদ্ধ ভক্তির বিঘ্ন তো থাকতে পারে না কারণ অসংখ্য বিঘ্ন থাকলেও শুদ্ধ ভক্তরা সেইসব দেখে না মানে না তার কোন কারণে ভক্তি ভক্তিতে এই শ্রীমৎ ভাগবতের অনেক উদাহরণ আছে কত বিঘ্ন হচ্ছিল তার ভক্তি জীবনে অনেকে আমাদের কাছে আসে বলে ও আমার ভক্তি জীবনে অনেক বিঘ্ন আছে অনেক কষ্ট আছে ও বাবা তো অনুমোদন করে না অনেকে আমাকে গালি দেয় কারণ আমি আমিষ খাই না তো এইরকম লোকে আমার কাছে আসে এই সব কথা বলুন তো দেখুন এই আপনার অথস ভাষা আছে ফলাদ মহারাজের মতো প্রহাদ মা অনেকে এই প্রলাদকে এই বলতে পারত যে এই ভক্তি করছ কেনা এর থেকে কি হচ্ছে সবাই তোমা বিরুদ্ধে হিরানিপু যে এই ওই সার বিষ সম্রাট তো তোমা বিরুদ্ধে আছে তো কি লাভ হচ্ছে এই ভক্তি করে থেকে তো সে তো ছেড়ে তারপরে হৈরণজিকা শিবু তোমাকে আবার স্নেহ করবে শিবুর মতো হতে পারে কি জন্য ভক্তি কর এর থেকে কি পাচ্ছ কি পাচ্ছ শুধুমাত্র অনেক সমস্যা পাচ্ছ এই ভক্তি করে থাকে তো ওই অবস্থায় করা মূর্খ তো আছে না আমরা যদি এই কাজ করে এবং তার থেকে আমাদের কিছু লাভ হয় না শুধুমাত্র আমরা কষ্ট পাই সেটা মূর্থ না তো প্রহাদ মা এই হিসাবে এই বিচারে প্রহ্লাদ মহারাজ তো বড় মূর্খ ছিল কারণ তার ভক্তি থেকে তো কিচ্ছুই পায় না এবং শুধুমাত্র অনেক কষ্ট হয়েছে এই হচ্ছে যা আমি বলছি সে থেকে ভক্তি কথা না অভক্তি কথা অভক্তি কথা আমি খ্যাসি টুর ফে সন্ডা আমার কা শিক্ষা দিচ্ছি ষণ্ডা এবং আমার খেয়ে ছিল সন্ডা আমার কা মহারাজের দুই শিক্ষক কার পুত্র পুত্র দয় শুক্রচন্দ্র গুরু তো অনেক বিঘ্ন থাকলেও আমরা যদি প্রহাদ মাহরা মত বিশ্বাস जे विरुद्ध आमी एक, खने, एक निमेशे, चिंत करब ना भगवान भक्ति त्याग कर भक्ति तो शुद्ध भक्ति प्रहलाद महाराज की पे भक्ति কি পাইছেন কিছু টাকা পয়সা পাননি কোনো ভৌতিক লাভ ফেলেন না কিন্তু ভক্তি ভাব পেয়েছে এই শ্লোকের ভক্তিভাব ওই শব্দ আছে ভক্তি ভাব বিশেষ করে কষ্ট মধ্যে ভক্তির ভাব পোষণ হয় আমরা যদি সুখ আরাম চাই তাহলে আমরা ঠিক মতো ভক্তি করতে পারে না বিশেষ করে কষ্ট করলে কষ্ট মিলবে কষ্ট না করলে কষ্ট মেলবে না তো সেই জন্য আমরা প্রয়োজনীয় কষ্ট গ্রহণ করবো না আমরা সম্প্রদায় আছে না কি বলে চাবুক মারায় হম এখানে এই দেশে আছে আছে আধিকাংশ মুসলমান তুই শুনে আছে ইরানে ওইরকম শিয়া আছে নিজেকে চাবুক দিয়ে মারায় হরে কৃষ্ণ কোন ধর্মকে নিন্দা করো উচিত না কিন্তু কিভাবে ভগবান সন্তুষ্ট হবে সেটা আমাদের বুঝতে হবে ভগবানের সেই ভাই যদি কষ্ট হয় সেটা আমরা করতে পারি যেমন ওই শ্লোক মাত্র স্পার্শ্বয়া শীত সুখ এই শ্লোকের মধ্যে শিল্যর কিভাবে ধর্ম সাধনা করার সঙ্গে কষ্ট গ্রহণ করতে হবে দুই দৃষ্টান্ত দিচ্ছেন শিলপ্র দুই ঠিকই আছে করতে পুরুষের বিশেষ করে মহিলা। তো জ্যেষ্ঠ মাসে মহিলারা হরতাল ঘরে চলবে রান্না করতে হবে প্রচন্ড গরম হয় এবং ঘরে আরো অনেক গরম হয় কিন্তু রান্না করতে হবে আরেকটা আছে যে শীতকালে মঙ্গলাতি যেতে হবে স্নান করে আজকাল আমরা গরম জলে স্নান করে কিন্তু আগে সেই রকম ছিল না সকালে উঠতে হবে এবং বরফের মতো পানিতেই স্নান করতে হয় ও কৃষ্ণ ও কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু জল গরম খান্নে বালা হে ক্রিস্ট করুণা সিন্ধু আমাদের গরম জল দাও শীতকালে তো এইভাবে ধর্ম সাধিত হয় তা আমরা ভক্তি না করব এই এই এইরকম স্থিতি যদি না থাকে আমি ভক্তি করতে পাব না এই রকম কথা বলা প্রতিহত অভি অপ্রতিহত ভক্তি অপ্রতিহতাহ আমরা বন্ধন থেকে মুক্ত বন্ধন বন্ধন থেকে মুক্ত হো এইরকম চর্চা হয় শ্রীমদ ভাগবতে শুদ্ধ ভক্তির সম। বাসুদেব ভগবতী এইরকম একটা খুবই প্রসিদ্ধ শোক আছে প্রথম স্কন্দায় সেটা কি ভগবতী আসুদেব ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জ্ঞানম চহুক এইসব শব্দ বার বার আছে আসলে এখানে অহৈত্য অনেক অন অর্থ আছে বাসুদেব ভাগবতী ভক্তিযোগ প্রয়োজিত যদি আমরা মনে স্থির খরে বাসুদেব কৃষ্ণে ভক্তি খর তোর সাথে সাথে বৈরাজ্ঞ এবং জ্ঞানে উদয় বৈরাজ্য এবং জ্ঞান ভক্তির অধীন আছে নয়ত যে বৈরোগ্য এবং জ্ঞান থেকেই আমরা ভক্তি পাব সেই রকম নাই ওই শ্রীমৎ ভাগবত মাহাত যা ভদ্র পুরাণে আছে একটা উপমা আছে যে ভক্তির দুই ছেলে আছে তার কি নাম জ্ঞান এবং বৈরোগ্য জ্ঞান এবং বৈর্য ভক্তি দেবে এবং বৈরোগ্য তাদের উৎপত্তি হয় হরে কৃষ্ণ এখন আমি আরো বেশি বলব না আবার দুপুরে তারপর পাঁচটায় সাড়ে একটা ক্লাস হবে তারপর সন্দায় নন্দন নন্দন খান্দন কানন নন্দন কানন মানে স্বর্গ আমরা সকলে স্বর্গ লোকে যাব মায়া মোহিত স্বর্গবাসীদের ছা খর জন্মে কিন্তু মনে হয় সেই নন্দনকানন যা ওই চট্টগ্রামের মধ্যে আছে সে তো স্বর্গ থেকে একটু ভিন্ন আছে না ঝগড়া খানন ঝগড়া ঝগড়া অনেক ঝগড়া চলছে আমরা ইমেইল এ কিছু লোক আক্রমণ করেছেন হরে কৃষ্ণ হবে প্রশ্ন কারো প্রশ্ন প্রশ্ন কি আমরা তো অবৈতু কিভাবে ভক্তি করতে চাই দেখা যায় আমরা প্রশ্ন আছে আমরা আমরাতুকি ভক্তি করতে চাই কিন্তু ও কিন্তু শব্দ আসলে আপনারা হয়তুকি ভক্তি করতে চান না কিন্তু শব্দ আসলে মানে সেই ভক্তি হয়তুকি হচ্ছে না হয়তুকি প্রতিহা কিন্তু তো চলবে না এই ভগবান আপনার খুব ভক্তি করতে চাই কিন্তু চলবে না চলবে না ভগবান বলছেন আমার দাবি মানতে হবে আমার দাবি মানতে হবে তোমার দাবি চলবে না চলবে না সেই তো উত্তর আমরা করে না সেই জন্য ভজন করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাধনা করতে হবে সাধনা করতে হবে ভজন ভে ভে মন অতি মন্দ ভ্রজ বনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ ভজন বিনা গতি নাই রে না। তোর সাধনা করো সোলমালা জপ করো ভাগবত করো ভক্তের সঙ্গ করো এইসব কর ঠিক আছে